আলহামদুলিল্লাহ রাবুল আলা ওসঈদুল সালিম নবীনআ আসফা সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আরহামতুল্লা আমরা ধারাবাহিক আলোচনা শুনছি হাদিস শরীফ থেকে রাকায়েক দুনিয়ার মহ কমিয়ে আখারাত মুমুখী হওয়ার জন্যে আজকের এই ধারাবাহিক হাদিসের আলোচনায়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 পেছনের দিকে দেখালেন সামনের দিকে দেখালেন যে আমি সব এভাবে আল্লাহর বান্দাদের কাছে দিয়ে দেবো বিতরণ করে দেব চতুর্দিকে বিতরণ করে দেব তিন দিন পরে যেন কিছুই না থাকে আর আমার কাছে শুধুমাত্র ঋণ করার মতো কোনো কারো কমিটমেন্ট থাকলে সেটা পূরণ করার জন্যই জন্যেই ছাড়া আমার নিজের জন্য আমার সঞ্চয় রাখার জন্য আমি একটুও রাখতে ইচ্ছুক নই তারপরে তিনি বললেন যারা আজকে অধিকারী অনেক সম্পদশালী ক্রেয়ামতের দিন তারা হয়ে যাবে সবচেয়ে বেশি কম সম্পদের অধিকারী ক্রেয়ামতের দিন তাদের সম্পদ আসল সম্পদ হবে একদম কম যাদের দুনিয়া আজকে বেশি সম্পদ রয়েছে দিক থেকে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 আমি একটু আশঙ্কাগ্রস্ত হয়ে গেলাম কেউ কি ওনার উপরে কোনো আক্রমণ করে বসলো কি না আমি চাইলাম যে ওনা ওখানে দৌড়ে যায় যেদিক থেকে আওয়াজ আসছে যদি কেউ ওনাকে আক্রমণ করে ওনাকেতে সাহায্য করা দরকার হেল্প করা দরকারি কিন্তু আমার মনে পড়ে গেল তিনি বলেছেন আমাকে আতিয়াকা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 ফাদার লাহু আমি ওনাকে তখন বললাম যে আমি একটু শব্দ একটু আওয়াজ পেলাম তখন তিনি বললেন ও হালসামে তাহু তুমি কি আওয়াজ শুনেছ বলতু নাম আমি বললাম যে হ্যাঁ আমি শুনেছি কা জিব্রিল আদানি তিনি বললেন এই আওয়াজ কিসের জানো জিব্রাইল আলহিস আসসালাম আমার কাছে এসেছিলেন সে আওয়াজ তুমি শুনেছ তুমি জানো কি বলে গেছেন এসে গেলেন আল্লাহ তালার সঙ্গে কাউকে শরিক করেনি তাহলে সে অবশ্যই জান্নাতে চলে যাবে ফুলতুয়া ইনজানা ওয়া ইনসারাক আমি বললাম এমন কি সে যদি জেনাবা বিচার করে চুরি করে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 যে কি জরুরি কথা তিনি এই মুহূর্তে বলে দেবেন কোনো সাহাবির কাছে যেটা পরবর্তী পর্যায়ে তারা পৌঁছিয়ে দেবে এই উন্নতের কাছে তাই তিনি ডেকে বললেন ইয়াবাদার আর এই ডাক শুনে সাহাবি কি ছাড়া দিলেন এক পায়ে যিনি দাঁড়ানো আছেন আপনার কথা শোনার জন্য আপনার খিদমত করার জন্য আপনার থেকে একদম মনোযোগ অন্য কোন দিকে না দেওয়ার জন্য এক পায়ে যিনি দাঁড়িয়ে আছেন এই কথাটা বোঝানোর জন্য লাভবাইকে বলা হয়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 যে নির্দেশ দিয়েছেন আমি সেটা পূরণ করতে তৈরি হয়ে গেছি আমি চলে আসছি আমি হাজির হয়ে গেছি বড় সম্মানিত ব্যক্তির সামনেই লাভবাইকা বলা হয় অনেক বড়ো সম্মানিত ব্যক্তির সামনে লাভবাইকে বলা হয় এই জন্য কোনো মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানে যখন রোল করা হয় আপনার নাম ডাকা হয় ক্লাসের মধ্যে তখন কেউ বলে হাদের বাংলা আমরা হাজির বলি উপস্থিত ছাত্রনা বলে কিন্তু কোনো কোনো জায়গায় যখন আর একটু সিরিয়াসলি বলতে চায় তারপরে লাভবায়িক এরপরে হাজিসের মধ্যে তিনি এই সুন্দর নিরিবিলি একটা মুহূর্তে আবুজা রাজিয়াল আনহুর মাধ্যমে উম্মাদ মেসেজটা যেটা দিলেন সেটা হচ্ছে কি যে পাহাড় পরিমাণ সম্পদ যদি থাকে সোনা স্বর্ণ যদি থাকে তাহলে মানুষের জন্য এই সম্পদ রক্ষা করা এই সম্পদকে হেফাজতে রাখা এই সম্পদকে ধরে রাখা এই সম্পদকে বিপদের সম্বল মনে করে কত রকমই মানুষ এটাকে গচ্ছিত করে রাখার জন্যে সুরক্ষিত করে রাখার জন্যে পুঞ্জীবিত করে রাখার জন্য সঞ্চয় হিসাবে ধরে রাখার জন্য চেষ্টা করবে কত দামি দামি সেইফ আছে লোহার আলমারি আছে যেখানে সোনাগণাগুলো রাখা হয় মানুষের এগুলার হেফাজতের জন্য তিনি বললেন যে আমি এত বড় পাহাড় পরিমাণ সম্পদ থাকলেও বড়ো করব না সব দিয়ে দিব আমরা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন সেজন্য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 সম্মানিত দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে আলোচনা করছিলাম রাখা হাদিস পাহাড় পরিমাণ সোনা অহদ পাহাড়ের সাইজ সম্পদ থাকলে রসুল্ল সাল সাল্লাম কী করতেন তিনি বললেন যে আমি তিন দিনের বেশি আমার কাছে একটি কপর দক থাকুক আমি চাই না আমি সব ডানে চতুর্দিকে যত মানুষ আছে সবাইকে বিতরণ করে দিয়ে দেবো যত লোক চাইবে সবাইকে দিয়ে দেব। তবে যদি আমার দেনা থাকে কোনো ঋণ শোধ করতে হয় সেই অঙ্কন কটা শুধু রেখে দেবো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 এভাবে ধরে রাখা এত অপছন্দ করতেন একবার তিনি নামাজ শেষ করে সালাম ফিরিয়ে তিনি সাধারণত মুসল্লিদের দিকে লক্ষ্য করে কিছুক্ষণ বসেন কিছু তাসপি করেন জোয়া করেন নিজে পড়েন সাহাবিরাও পড়েন কিন্তু একদিন তিনি নামাজ শেষ করেই সালাম ফিরিয়েই উঠে জোর দিলেন মানে ঘরে চলে গেলেন তারপরে তিনি আবার এসে বসলেন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 তারা যদি আল্লাহ দান করতো এই সম্পদ তাদের একাউন্টে জমা হয়ে যেত আশের রাতের জন্যে কিন্তু সে অ্যাকাউন্টে জমা হয়নি সব দুনিয়ার অ্যাকাউন্টে রয়ে গেছে খালি হাতে যেতে হয়েছে তাই তিনি বললেন যারা বড় বড় ধনী কেয়া মতে হবে তারা সবচেয়ে বড় গরিব তবে যদি কেউ এরকম সম্পদ পাওয়ার পরে ডানে বামে পেছনে চতুর্দিকে দিতে থাকে দিতে থাকে দিতে থাকে তাহলে অবশ্যই সে গরিব হবে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 আখেরাতে হয়ে গেলেন সোফান কত সুন্দর আপনার কিন্তু আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন আপনি শুধু দুনিয়ার ধ্বনি হওয়ার চিন্তাই করলেন আখেরাতে হইতে চাইলেন না তাহলে আপনি কি ঠকলেন আপনি সর্বহারা হয়ে গেলেন আজকে টের পাচ্ছেন না কিন্তু আখেরাতে ঠিকই টের পাবেন আবু ধর রাজি আনহু বলেন যে এরপরে তিনি আমার কাছ থেকে একটু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 আমি আবার থেমে গেলাম যে ওনার নির্দেশ পালন করতে হবে সাহাবের স্পিরিট দেখেন যেটা আল্লাহ নবী বলবেন এটা করো সেটা করতে হবে এটা করো না সেটা করা যাবে না ওনারা প্রত্যেকটি কথাকে এভাবে সিরিয়াসলি নিয়েছেন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 তখন তিনি বললেন তিনি জিব্রাইল আলহী সাল্লা সালাম। এসেছিলেন আওয়াজ নিয়ে একটা বক্তব্য নিয়ে সেই বক্তব্যটা তখন তিনি তাকে শুনালেন। এটা হচ্ছে হে নবী আপনার উম্মতকে একটা সুন্দর সুখবর শুনিয়ে দিন আপনার উম্মতের কেউ যদি এমন অবস্থা ইন্তিকাল করে যে সে আল্লাহর সঙ্গে শরীর করে না সে ছাড়া যদি ইন্তেকাল করতে পারে তবে ভিত্তিতে তাহলে সে রান্নাতে প্রবেশ করবে তখন আমি বললাম ইয়ার আসল আল্লাহ সব উন্মতের সবাই কি এক একরকম একেবারে এত নে হয়ে যাবে কেউ কেউ করতে পারে কোন কোন কবিরা গুণা করতে পারে জেনা করে যদি ব্যবচার করে যদি তিনি বললেন যে হ্যাঁ জেনা ব্যবিচার করলেও জানলাতে চলে যাবে এটাতে একটা বড় প্রশ্ন থেকে যায় যে জেনা ব্যবচার করলেও জান্নাতে যাবে তাহলে তো এই বড়ো বড়ো কবিরের গুণার থেকে আর বেঁচে থাকা দরকার কি সুযোগ দিতে চাই কোনো প্রশ্ন কি আপনাদের আছে আমাদের মুসলিম ভাইদের মধ্যে কিছু ভাইয়ের ধারণা এরকম রয়েছে যে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাধারণ মানুষ ছিলেন না তার কাছে অতিমানবিক কিছু ক্ষমতা ছিল যেমন তারা মনে করেন যে তিনি গাইবের খবর জানতেন তো এই ধারণাটা কত কতদূর সঠিক রাসুল্লাহ সাল্লি সাল্লাম মানুষ ছিলেন অনেকে ওনাকে মানুষ মনে করেন না অন্য কিছু মনে করেন তো মানুষ তো সবাই তিনিও মানুষ সব নবীরাই মানুষ স্বয়ং আমাদের যিনি আদি পিতা আদমা আলাইসাল্লাম তিনিও মানুষ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 সমস্ত উপকার ক্ষতির মালিকানা গায়েব জানার মালিকানা কাউকে জাননাতে জাহান্নামে নেওয়ার মালিকানা এমন কি কাউকে সুপারিশ করার মালিকানা এই সব আল্লাহ তালার হাতে আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে পারমিশন দেবেন এবং তিনি দোয়া করলে আল্লাহতালা কবুল করবেন কিন্তু ওনার হাতে আল্লাহ তালা কোনো ক্ষমতা দেননি এই কথা নবী করিম সাল্লাহ আসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তালা বারে বলেছেন আপনি বলে দেন ইনামা আনা শারুফ মেসুক আমি তোমাদের মতই মানুষ তবে একটা পার্থক্য আছে সেটা কি ওই আমার কাছে ওহাই আসে তোমাদের কাছে ওহি আসে না এই কারণে আপনি বলে দিন যে আমি নিজের জন্য কোন কল্যাণ ক্ষতির কোনো ক্ষমতা আমার হাতে নাই সব ক্ষমতা আল্লাহ তালার হাতে লা আল্লাবুল গাইব আমি কোনো গাইব জানি না তিনি গায়েব জানেন তিনি হচ্ছেন আল্লাহ আলিমুল গঈবশাহাদ এইটা হচ্ছে তাওহিদ রাসৌল উল্লাহ সাল্লা সাল্লাম অবশ্যই সঈদুল মুরসালিন সমস্ত মানব জাতির শীর্ষে অবস্থান দিয়েছেন সমস্ত নবীদের তিনি সারদার বিরাট সান আল্লাহ তালা ওনাকে দিয়েছেন কিন্তু তার অর্থে এই নয় যে তিনি আল্লাহ তালার কিছু শান গ্রহণ করে ফেলেছেন নাউদিল্লা যখন কোন মানুষ ওনাকে গায়েব জানেন তাকে ভালো মন্দের ক্ষমতা দান করেন এই জাতীয়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 কিন্তু মোহাম্মত করতে করতে ওনাকে আল্লাহ তালার কোন উলুহিয়াতে সানে বসানো সেরেক হয়ে যাবে তিনি এই কথা বলেছেন দেখো এরকম বাড়াবাড়ি করানো আমাকে নিয়ে যেভাবে মরিয়ামের সন্তান ঈশা আল্লাহ সাল্লামকে নিয়ে খ্রিস্টানরা বাড়ি করতে গিয়ে আল্লাহর সানে বসিয়ে দিয়েছে এখন তারা মনে করে তাদের মাহবুদ হচ্ছেন ঈশা আলাহি সাল্লাম আমাদের মাবুদের কোন সেফাতকে কোন বাখলুক দেওয়া যাবে না এমনকি রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকেও আল্লাহ তালা কোনো সেফাত দেওয়া যাবে না তার সেরেক হয়ে যাবে সালামকেও আল্লাহ তালা কোনো সেফাত দেওয়া যাবে না তাহলে সেরেক হয়ে যাবে আর তাও হিদ থাকবে না কথাটা আমরা পরবর্তী পর্যায়ে আরেকটি স্টেশনে নিয়ে আসবো ইনসো আল্লাহ হাদিসের বাকি অংশ সংক্রান্ত আজকের মতো আমাদের এখানেই আমরা সমাপ্ত করি আসসালাম আলাইকুম